নির্দিষ্ট করেছেন অনেকগুলা জিকির পেরানোর পরে অনেকগুলো জিকির রয়েছে এটাই হলো সুন্না আর যেটা আমরা করি সম্মিলিত সবাইকে নিয়ে এরকম রাসুল্লাহ সালাম কখনো করেছেন বলে কোনো বিষয় হ্যাঁ গুণা হবে এই জন্য যে এটাকে আমরা যখন এবাদতে রূপান্তর করে ফেলতেছি এমনি ধরেন কোনদিন করে না একদিন ইমাম সাহেব করে সবাইকে নিয়ে দোয়া করছে এটা গুণা হবে না কিন্তু যখন আমরা প্রত্যেক রেগুলার করে ফেলছি এটাকে একটা সলাতের অংশ বানাই ফেলছি বাধ্যতামূলক তখন এটা গুণা হবে ঈদের হোক জুমার হোক পাঁচ বাক্ত সলাতের হোক সবগুলাই আপনার জোমা এবং ঈদের দোয়াটা হবে খোঁতবার মধ্যে দ্বিতীয় খোঁতবার টা রাখাই দোয়ার জন্য ওই দ্বিতীয় খোঁতবার মধ্যে যত দোয়া আছে সব করে ফেলবে কোনো গুণা হবে না বরং না করাটাই সবাবের কাজ মানে যদি আপনি মন করতে হয় করার পক্ষে হাদিস থাকতে হবে ওই না করার জন্য কোনো হাদিস লাগবে না কারণ হাদিস থাকলে তো করাই লাগতো হাদিস নাই বলে এটা করা হবে না এটা জাল হাদিস